ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن خيئات أعمالنا من يهدي بالله فلا مغل له ومن يغلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আজকের এই জুমা সালাতের উপস্থিত মুসল্যান একাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ যে বিষয়টি गोटा मुस्लिम जो गोटा मुस्लिम उम्मार जो जति हिसेब जति सत्तार सम्मान हिसेब जति सत्तार अस्तित्व हिसेब जार सम्पर्क ओतप्रोत भावे जड़ित अर्थात क्ज की जदि जतिगत भावे मुस्लिम उम्मा े जतिगत भावे मुस्लिम उम्मार ज्रेष्ठत रेस अल्लाह रब्बुल आलमीन तेज श्रेष्ठ जति हिसे घोषणा करा जतिगत भावे त्रेष्ठत हारिए फल तपाले लांछना गंछना अपमान अपदस्थ चले आसबिटी गुरुत्वपूर्ण विषय से विषय की जाकेरत अल्लमरुबिल माहरूफ वही अनिल मुनक सत् कहर आदेश असत् कत् कदेश असत् कह षेधर विषयटा के कुरान सुन्नार आलो के विस्तारितब जत् क्य आदेश असत्षेध विषय की क्यों के करते एर गुरुतव की क्या जरा करा कि पा जरा ना करा कि अवस्था मुखोमुखी हो क ता जदिड़े तेपारे अल्लाहर पक्ष घोषणा हो जाव विषय सम्पर्म इंशालाबो बुझ्ला सकल के शार बोझा टॉपिक दान कर मुक्त मन नहीं बुझ खोला मन नहीं बुझो अल्लाह रब्बुल आलमीन बोलूल इलामाम আল্লাহ তালা যাকে হেদায়ত দান করতে চান আল্লাহ হেদায়েত কাকে দান করতে চান যে হেদায়ত পেতে চায় এবং তার জন্য সঠিক পন্থা অবলম্বন করে তাকে আল্লাহ কি দিতে চান হেদায়ত দিতে চান আল্লাহ বলছেন আল্লাহ তালা যাকে হেদায়েত দিতে চান ইশরুল ইসলাম তার বক্ষকে আল্লাহ তালা ইসলামের ইসলামকে বোঝার জন্য মানার জন্য খুলে দেন পতভ্রষ্ট করে দেন যাকে করতে চান হার যান তার অন্তরকে আল্লাহ তালা এত সংকীর্ণ করে দেন तर इसलम के जाना माना बोझा आत्मने आकाशे उड़े बेड़ान मतन कठिन दाड़ा बिना पाख अल्लाह तला सकल के बोझ माना उपलब्धि करा टफिक दान कर सत् कदेश असत् कई कहट হল এমন কাজ যে কাজটার কারণে আল্লাহ রবুল আলমীন প্রত্যেক যুগে যুগে যারা এই কাজটা করেছে তাদেরকে ওই যুগের শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কাজটা যারা করেছে আল্লাহতালা তাদেরকে ওই যুগের শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে ঘোষণা করেছেন আবার যখন ওই জাতি ওই কাজটাকে ছেড়ে দিয়েছে তখন আল্লাহ তালা তাদেরকে ওই যুগের সবচেয়ে লাঞ্ছিত জাতিতে পরিণত করেছেন আল্লাহ রব আলীন বনি ইসরাকে বনি ইসরা ব্যাপারে তোমরা স্মরণ করো সেই সমস্ত নিয়ামতের কথা যা আমি তোমাদের উপর বর্ষণ করেছি এবং আমি তোমাদেরকে গোটা মানব জাতির উপরে খ্রিস্টত্ব দান করেছি अल्लाह तसमय बनी इसराइल दे गो मानव जो दान श्रेष्ठ आल्लार ऊपर इमान आन गोटा मानव जति के तरा सत्य पथे परिचालित कर हिदायतर पथे परिचालित करत रखे खराब काज के, तादे के तादे বিরত রাখবে এই মণি ইস্রাইল জাতি তারা নিজেরা আল্লাহর উপর ইমান থেকে সরে গেছে এই কাজ থেকে সরে গেছে তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে যার কারণে আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে মোহাম্মদ সাল্লাইকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার উন্ম্মতকে এই দায়িত্ব অর্পণ করেছেন এবং তার উম্মতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন কুন্তুম খাই উম্মাহ তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরা জাতি তোমাদের আবির্ভাব হয়েছে কি জন্য উখরিজা নাস তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা। ও হাওনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবা তো নিনুনা বিল্লাহ এবং তোমরা নিজেরাও আল্লাহর উপরে ইমান আনবা এখন আমাদের একটু বোঝা দরকার সৎ আদেশ অসৎ কাজের নিষেধ বিষয়টা আসলে কি আমরা অনেক সময় অনেকের কাছে অনেককে দেখে থাকি যে তারা দাওয়াতের কাজটাকে আমরবিল মাুফ নাহিয়া নীল মুনকার বলে প্রচার চালায় পরে দাওয়াতের কাজ পরে কি কাজ দাওয়াতের কাজ क्योंकि क्या मारूफ नामक गर आज दावा प्रथम स्तर की दाव तरह से दावा जिहद जिह जिहे स्तर आर आेताल राष्ट्र व्यवस्था मारूफ नहीं क्या गुलाो दावतर एम फजिलत आावतर क्या जरा दावतर क्या करजिलत आज जो क्या का करी अपन के करीब क्या क्या कर দাওয়াত এটা কিসের কাজ করছি দাওয়াতের কাজ এইটা আমি আমরবিল মাুফ নাইয়ানিল মুরকারের দিকে আপনাদেরকে আহ্বান করছি মূলত আমি কাজটা করছি কিসের কাজ দাওয়াতের কাজ পার্থক্য কি দাওয়াতের কাজ আর আমর বিল মা আররুফ নাইয়ানিল মুরকাজ এটার ভিতরে পার্থক্যটা কি পার্থক্য হল দাওয়াত হল আহ্বান করা দাওয়াত হল আহ্বান করা আপনি আসতেও পারেন নাও আসতে পারেন উদাহরণস্বরূপ আমরা ধরি যে আমরা জানি কিছুদিন আগে বাংলাদেশ সরকার বাংলাদেশে পলিথিন ব্যান্ড করছে পলিথিন কি করছে ব্যান্ড করছে এখন এখানে ধরেন প্রথমে কি করতে পারে সরকার যে প্রত্যেক মসজিদে মসজিদে হুজুরদেরকে বলে দাও তারা যেন পলিথিনের অপকারিতা সম্পর্কে জাতিকে সচেতন করে দাওয়াত দেয় মোড়ে মোড়ে তোমরা মাইক লাগিয়ে দাও যেন তারা জাতিকে বোঝায় যে ভাই আপনারা শুনেন अपनारा शुनेंट पलिथिन जदिवर करें भाई आगामी पंचाइश बस परेशे कृषिजोग्य को जमी थक चा अपन शस्य उत्पादन होना अपनारा ना खेलिए मारा जा भाई, भाई अतु सबा पलिथिन बर्जन करी एट दा आवे की कि दाव अमर बिल मरूफ कामर का देवर पर जति के जख प्रस्तुत हल व्यवहार दंडविधे शिविथन तरह शास्ती है जदि क्यों पलिथिन विपणन तरह शास्ती है यहा बिल माफ नही मुनकार पर्याय बुझते पे तो मुस्लिम जतर श्रेष्ठत दावतर कारण नय दावत मर्जदा फजिलत आ তো মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব হল আমরবিল মাহরুফ তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষিদ্ধ করবে এই কাজ করার জন্য যা যা করা দরকার তারা তাই করবে এই কাজের জন্য দাওয়াত দেওয়া দরকার দাওয়াত দিবে এই কাজের জন্য জিহাদ করা দরকার তারা কি করবে জিহাদ করবে এই কাজের জন্য অভ্যুত্থান ঘটানো দরকার অভ্যুত্থান ঘটাবে এই কাজের জন্য কোন সরকার হটানো দরকার সরকার হটাবে এই কাজের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা দরকার তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে এবং সমাজ থেকে সকল অসৎ কাজের মূল উৎপাটন করবে এবং সৎ কাজকে প্রতিষ্ঠিত করবে এই কাজের কারণেই মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব এই কাজের কারণেই মুসলিম জাতের শ্রেষ্ঠত্ব এখন আসলে আমরা দেখি এই কাজটা যদি না করা হয় তাহলে কি হতে পারে কাজটা যদি আমরা যে করব কাজটা ধরনটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে খুব সুন্দর করে এটা বর্ণনা করে দিয়েছেন বোখারিতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বর্ণনা করছেন প্রতিষ্ঠিত আর যারা আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকে না নড়ে চড়ে যা উল্টাপা করে তাদের উদাহরণ হল এমন দুই দল লোকের মতন যারা একটি নৌকায় আরোহণ করেছে যারা একটি नौकोह जहाजे आरोप जहाज जहाजारी नीचे जरा लोक जरा बड़ बड़ जहाजे खोल नीचे एकदल लोक आ जहाजे एकदल लोक आज जरा नीचे तेज पानी दरकार है তখন তাদেরকে উপরে আসতে হয় তাদেরকে উপরে আসতে হয় উপরে এসে পানি নিতে হয় সেই কারণ উপরের লোকজন একটু বিরক্ত হয় তাদের কষ্ট হয় তো নিচের লোকেরা বলছে যে লাও খরকনা মান উদ্দিন মানে এই হয় আমরা উপরের লোকদেরকে কেন কষ্ট দিচ্ছি তার কি আসো আমাদ আমরা যে নৌকার খলের ভিতরে আছি আমাদের থেকেই তো পানি অনেক কাছে তা আমরা ওখানে একটা ছিদ্র করে নিই তাহলে আমরা পানি পেয়ে যাব এখন তারা ওখানে একটা যদি বলে জাগা ওরা নিচের লোকরা নিচে ফুটা করে পানি নি আমাদের তাতে কি আসে যায় তাহলে কি হবে তাহলে কি হবে নিচের লোকেরাও ডুববে উপরের লোকেরাও ডুববে রসল্লা সাল্লাম বলছেন হুম যদি উপরের লোকেরা তাদেরকে ছেড়ে দেয় তাদের ওই কাজ করতে হালাকু জামিয়ান তাহলে তারা সবাই ধ্বংস হবে সবাই কি হবে ডুবে যাবে ওয়াইন আহ না যাও জামিয়ান আর তারা যদি তখন তাদেরকে গিয়ে ধরে যে না তোমরা এই কাজ করতে পারবে না তাহলে তারা নিচের লোক উপরের লোক সকলেই কি পাবে নাজাক পাবে আমর বিল মা নাইয়ানিল মুের কাজটা হলো এমন যে সমাজে কিছু পাপিষ্ট লোক থাকে সমাজে কিছু পাপিষ্ট লোক থাকে আর কিছু ভালো লোক থাকে ভালো লোকদের কাজ হলো সমাজে যাতে পাপাচারের বিস্তার ঘটতে না পারে তাদেরকে বিরত রাখা তাদেরকে বিরত রাখা যদি তারা না রাখে তাদেরকে বিরত তাহলে ওই যারা পাপাচার করছে তারাও ডুববে আর যারা পাপাচারে বাধা দিল না তারাও ডুববে আল্লাহ রসুল সাল্লো আলসাল্লাহ আমাদেরকে কত সুন্দর করে উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়ে দিয়ে গেছেন আদর্শ সমাজ গঠনের জন্য এই কাজটার গুরুত্ব অনেক অনেক বেশি সমাজে যদি এই খারাপ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করার মতন মানুষ না থাকে তাহলে আজকের আমাদের সমাজে এই গণতান্ত্রিক সমাজে যা হয়েছে তাই হবে আজকের এই গণতান্ত্রিক সমাজে আজকের এই গণতান্ত্রিক সমাজে এরকম কোন বিধিবিধান নাই এখানে অধিকাংশ মানুষ যা করতে চাইবে সেটাই করতে পারবে আমেরিকাতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিছুদিন আগে ভারতেও তারা ডিসাইড করেছে যে লোকেরা চায় যে পুরুষে পুরুষে বিয়ে করবে বলেন নাউজুবিল্লাহ তারা অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ না হলেও কিছু মানুষ এটা চায় এটার জন্য গভমেন্ট আইন করে দিল এটা কি বৈধ এটা কি বৈধ এটা হল আমাদের গণতান্ত্রিক সমাজ তাদের মানবাধিকার এটা নাকি তাদের অধিকার, অধিকার মানুষের পুরুষে পুরুষে বিয়ে করবে। তারা এটাকে বৈধ করে দিয়েছে কিছুদিন আগে ইন্ডিয়ান কোর্ট এই কাজটাকে তারাও বলছে না এটাতে তেমন কোনো অসুবিধা নেই এটা মানুষের অধিকার সে যদি চায় তাহলে এটা সে করতে পারে হয়তো বা সেই দিন আর বেশি দূরে নয় আমাদের টেবলা যেভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে তাতে সেই দিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন আমাদের দেশেও হয়তো এরকম কথা আসবে যে হ্যাঁ আমাদের এখানেও এটা বৈধ করে দেওয়া দরকার এটা মানবাধিকারের প্রশ্ন এটা যদি আমরা যে চাই এটাকে করতে না দিই তাহলে মানুষের অধিকার খর্ব হয় এই হলো আমাদের গণতান্ত্রিক সমাজ এখানে কেউ যদি খারাপ কাজ করে তাহলে বাধা দেওয়ার কোনো দায়িত্ব বাধা দেওয়ার কোনো অধিকার কারণে এখানে বাধা দেওয়ার কোনো অধিকার কারণে কোনো আইন এ দেশে কি আছে যদি কোনো একটি যুবতী যুবক কোনো একটি যুবতীকে রাস্তায় দাঁড়িয়ে চুমু দেয় তাহলে তার কোনো দণ্ডবিধি এই দেশে আছে নেই তার কারণ তাদের দৃষ্টিতে এটা কোনো কিনা অন্যায় নয় বৈধ এটা কোনো খারাপ কিছু নয় এটা তার রাইট এটা তার অধিকার সে চুমু খেতে রাজি হয়েছে সে দিতে রাজি হয়েছে আপনার কি এ হল এই গণতান্ত্রিক সমাজের অবস্থা এখানে আমাদের দেশের সংবিধানের আঠারোর দুই অনুচ্ছেদে আমি দেখলাম যে তারা লিখে রেখেছে যে জনস্বাস্থ্য ও নৈতিকতা একটা অধ্যায় তারা খুব অনুগ্রহ করে দয়া করে এখানে রেখেছে জনস্বাস্থ্য ও নৈতিকতা তারা সেই জনস্বাস্থ্য ও নৈতিকতার চ্যাপ্টারে আঠারোর দুই অনুচ্ছেদে তারা লিখছে যে गणिकात्ती जुआ खेला रोधे राष्ट्र कार्यकर व्यवस्था ग्रहण करोधे गणिकावृत्ति जुआ खेला रोधे राष्ट्र कार्यकर व्यवस्था ग्रहण करा जेने अत्यंत खुशी हबें हबें गणिका के लाइसेंस दिए गणिकाबृत्ता रोधे व्यवस्था कर পতিতাদেরকে পতিতাবৃত্তি করার জন্য লাইসেন্স দিয়ে এরা এইটা রোধের ব্যবস্থা করিয়াছে দেয়নি এটা এই কাজ করেছে না এদেশে লাইসেন্সদারী পতিতা আছে না এদেশে লাইসেন্সদারী পতিতালয় আছে না আছে অথচ যখন আমরা ইসলামের কথা বলি তখন আমাদের বিরুদ্ধে সংবিধান দ্রোহিতার অভিযোগ আসছে আর তারা নিজেরা যখন নিজেদের রচিত সংবিধান লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না তারা নিজেরা লিখে রেখেছে যে বণিকা বৃত্তির ওদের ব্যবস্থা গ্রহণ করবে আর তারাই বণিকাদেরকে লাইসেন্স দিয়ে রেখেছে জুয়া খেলার লাইসেন্স দিয়ে রেখেছে যাইনি দিয়েছে অথচ এটা তাদের সংবিধানে এলাকা এ হলো আমাদের গণতান্ত্রিক সমাজের অবস্থা যেখানে সৎকারের আদেশ অসৎকারের নিজে নিষেধ করার কোনো রাই क्तर नहीं जार खुशी जार जा कर समाज घर भेज देखे बा बर गणतिक चर्चा शेखाना है कि भाव जो तुम फैमिल भितरे जदि दस जन मानु थे फैमिल भित गणत चर्चा करते चर्चा जे आपनार घरे दस जन मेम्बर आस जन मेम्बर छह चाचन যে এখন একটা ঝাকানাকা নাকা মার্কার ডান্স হচ্ছে টিভিতে এখন ছয়জন চাচ্ছে যে এই ডান্স তারা উপভোগ করতে চায় বাকি চারজনে তার চাচ্ছে না গণতান্ত্রিক বিধান অনুযায়ী আপনার ঘরে এই ঝাকানাকা ডান্স চালাইতেই হবে এ হলো সেই গণতন্ত্র যা আমাদেরকে এই আদর্শ এই শিক্ষা আমাদেরকে উপহার দিচ্ছে और इाम के भूले गणतान्रिक आदर्श वीवन प्राण सब दिए दी और दावी करलम सबसे श्रेष्ठ लब्मतरा हलम श्रेष्ठ जति प्रिय हबीबे प्रिय उन्मतरा एकम्र इजारादार एकम्र लाइसेंसदारीनाते जाा जा আল্লাহ রব্বুল আলমীন আমাদের শ্রেষ্ঠত্ব প্রিয় হাবিবের প্রিয় উম্মত এইটার সাথে শর্তযুক্ত করেন নাই আমরা প্রিয় হাবিবের প্রিয় উন্মত হওয়ার কারণে মর্যাদা পাব যদি আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা কি করি পালন করি যদি পালন না করি তাহলে যেমন একজন একজনের মর্যাদা যত বেশি থাকে যদি সে তার দায়িত্ব অবহেলা করে তার শাস্তিও তত বেশি থাকে একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইন হয় একজন সেনা অফিসার অপরাধ করলে আইন কি হয় মার্শাল হয় সামরিক আইনে হয় ফায়ারিং স্কোয়াডে হয় হয় না তো আমরা এরকম শ্রেষ্ঠত্ব নিয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যদি আমাদের এই দায়িত্ব অবহেলা করি তাহলে আমাদের উপরে না আমাদের উপরে সাক্ষিও এরকম মারাত্মক হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই কাজ যারা করবে তাদের ফজিলত কি তারা কি পাবে এই কাজ করার জন্য যারা এগিয়ে আসবে তারা কি পাবে সালাই বলছেন যে তোমাদের পরে সাহাবেদেরকে বলছেন তোমাদের পরে এমন একটা যুগ আসবে যখন ধৈর্য ধরে হাতের উপরে কি্লাম বলছেন যে সেই সময় যারা এই কাজ করবে এই হাদিসের একটা অংশ আমি এখানে কোট করেছি এই হাদেশের পূর্বের অংশে আমরবিল মাহরুফ নাহিয়ানিল মুের আলোচনা আসছে বলছেন যারা এই কাজ করবে তাদের মর্যাদা কি হবে তাদের ফজিলত কি হবে তারা কি পাবে তারা কিভাবে বলছেন যে তারা পঞ্চাশ জন ব্যক্তির আমলের স্বভাব পাবে কতজনে পঞ্চাশ জন ব্যক্তির আমলের স্বভাব পাবে রসুল আল্লাহ বলা হল হে আল্লাহ রসুল আজরু হমসিন আর রজুল্লার মিনহুম আউ আপনি যে বলছেন পঞ্চাশ জনের সমান স্বভাব পাবে এই পঞ্চাশ জন কি তাদের সমসাময়িক পঞ্চাশ জনের নাকি আমাদের সাহাবিদের পঞ্চাশ জনের সমান স্বভাব পাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হমসিন আর রজুল্লার মিনকুম তোমাদের পঞ্চাশ জনের সমপরিমাণ পরিমাণ তারা পাবে এই কাজ আজকের আমাদেরকে করতে হবে এই কাজের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এই কাজের দায়িত্ব যাদের উপরে বর্তানো হয়েছে শরিয়াতের দিক থেকে আজকের অত্যন্ত দুঃখজনক ব্যাপার তারা এই কাজ থেকে দূরে সরে গেছে আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরা এক ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন সুর আল আরফের একশো বাষট্টি নম্বর একশো তেষট্টি নম্বর আয়াত থেকে আরম্ভ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি তাদেরকে বন ইসরায়েলদেরকে জিজ্ঞেস করো যারা এক সময় সমুদ্র উপকূলবর্তী বাসিন্দা ছিল ইদিয়া আদুন সাবি যখন তারা সাব্তের ব্যাপারে শনিবারের ব্যাপারে শিবা লঙ্ঘন করছিল আমরা জানি একটা ঘটনা যে বন ইসরায়েলদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটা নির্দিষ্ট দিনে মাছ ধরতে নিষেধ করেছিলেন কিন্তু ওই দিন মাছ ভাসত মাছ বেশি আসত এই ঘটনাটা এখানে আসছে যখন তারা তাদের কাছে মাছগুলো ভেসে আসত কিন্তু অন্যদিন তা এই মাছ ভেসে আসত না তারা করত কি আল্লাহ তালা তাদেরকে শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন কি করেছেন শনিবার মাছ ধরতে নিষেধ করছেন তারা করলো কি আল্লাহর বিধানকে আল্লাহর বিধানকে আল্লাহ সাধন করল বিকৃতি সাধন করলো আল্লাহর নিষেধ তো শনিবার দিন মাছ আসে তোমরা একটা কাজ করো সমুদ্রের সাথে খাল কেটে পুকুর টুকুরের মতন একটা কেটে সেখানে তোমরা মাছ আটকে রাখো শনিবার দিন ধরো না শনিবার দিন ওটা বান্দা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করলাম তারা যে ফিস তারা যে অবদ্ধচারিতা তারা যে পাপাচার করা করছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করলেন আমাদের এখানে আলোচনা বিষয় তা না মূলত হলো তারা যখন এই কাজগুলো করলো করছিল তখন তাদের ভিতরে একদল লোক তাদেরকে বাধা তাদেরকে নিষেধ করছিল তোমরা এই কাজ করো না একদল লোক তাদেরকে বাধা দিচ্ছিল এবং বলছিল তোমরা এই কাজ করো বিরত থাকো আর একদল লোক বলছিল যে ভাই ওদেরকে বলে কি হবে ওরা তো খারাপ হয়ে গেছে ওরা তোমাদের কথা শুনবে না তোমরা ফাও শুধু এই এইরকম গলা ভেঙে কিলা এই কাশি সর্দি নিয়ে আজকে আসছেন আলোচনা করতে ভাই এই কথা আপনার কে শুনবে বলেন আপনার এই কাশি সরদি অবস্থায় গলা ভেঙে আর কি লাভ কেউ হয়তো একদল বললো যখন তাদের একদল লোক বললো যে কেন তোমরা এমন সম্প্রদায়কে নিচ্ছ ওয়াজ করতেছো যাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন অথবা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। তখন তারা বলল মা জিরত ইলা রব্বিকুব দেখো আমি জানি হয়তো তারা আমাদের কথা শুনবে না তারা হয়তো তাদের কাছে মা করার জন্য ইয়া আল্লাহ আমরা চেষ্টা করেছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করেছি তাদেরকে বিরত রাখার জন্য আল্লাহর কাছে যেন তেয়ামতের দিন আমরা ওজর পেশ করতে পারি এই জন্য আমরা তাদেরকে বলছি মা জিরাত ইহ রব্দুম ওলা আল্লাহ অথবা হতেও তো পারে যে আমাদের কথা শুনে তারা ফিরে আসবে তারপরে বলছেন যারা তাদেরকে নিষেধ করেছিল যারা তাদেরকে নিষেধ করেছিল আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। পাকড়াও করলেন কিন্তু যে দল তাদের কথা যারা তাদেরকে নিষেধ করে নাই তারা তাদেরকে ভালো কাজের আদেশ দেওয়ার চেষ্টা করে নাই চুপ থেকেছে ঘরের খুনে বসে বসে तरबी की आल्ला तला तथा भूले गे तथा उल्लेख ही करें ना ता हल मानव मानव जमन दल जता उल्लेख्य ना जरा उल्लेख्य व्यक्तित्व ना যাদের কথা উল্লেখ করার মতনই কিছু না আল্লাহ তালা তাদের কথা এখানে বলেনি নেই দুই শ্রেণীর কথা বলছেন পরে এক শ্রেণী যারা তাদেরকে নিষেধ করছে আর শ্রেণী যারা ওই কাজ খারাপ কাজটা করছে যারা খারাপ কাজ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর যারা তাদেরকে নিষেধ করছে আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রাখছেন আর যারা ঘরে বসে বসে তসবিটা আসছে তসবি কিনছে আর বলছে ভাই আমরা কি করব আল্লাহ তালা তাদেরকে ভুলে গেছেন আল্লাহ আল্লাহ তালার কাছে তারা এমন কোন মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব নয় আল্লাহ তাল কাছে তারা এমন কোন সম্মানিত ব্যক্তি নন যাদেরকে আল্লাহ তালা উল্লেখ করবেন তারা যখন সীমালঙ্ঘন করলো আম্মা নুহু আন্নু যা তাদেরকে নিষেধ করা হয়েছিল আল্লাহ তালা বলছেন কুল না লাহু আমি তাদেরকে বললাম কোনদাতা ইন তোরা নিকৃষ্ট বানর হয়ে যা তোরা নিকৃষ্ট বানর হয়ে যা আজকে যদি আল্লাহ রসুল আমাদের জন্য আমাদের এই চেহারা বিকৃতির জন্য চেহারা বিকৃতি যা আল্লাহ রসুলের উন্মতের না করা হয় এই জন্য যদি আল্লাহ রসুল দোয়া না করে যেতেন আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন কত বানর যে আল্লাহ আমরা রাস্তায় হাঁটতে দেখতাম কত বানর যে আমাদের সমাজে হয়ে যেত আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ রসুল যদি আমাদের জন্য দোয়া না করে যেতেন আমরা যে কাজ করছি যে কাজ আমরা প্রতিনিয়ত করছি যে কাজ আমাদের সমাজে চলছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি না করে যেতেন আমাদেরকে সমুলে ধ্বংস করে না দেওয়া হোক তাহলে আল্লাহ তালা আমাদেরকে সমুলে ধ্বংস করে দিতেন আল্লাহ যে আগাম হচ্ছে চারিদিকে এটা কি কারণে হচ্ছে আমি একটু পরে সে আলোচনা আসছি যে আল্লাহ রবুল আলমীর এই কাজের জন্য প্রধানত দায়িত্ব দায়িত্ব দিয়েছেন আলেম সমাজকে এই কাজের মূল দায়িত্বশীল তারা আলেম সমাজ রসুল বলছেন টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে রেখে যান না তারা রেখে যান কি আদর্শ তারা রেখে যান জ্ঞান তারা রেখে যান দায়িত্ব এই দায়িত্ব কারা পালন করবে আলেম সমাজরা কিন্তু সুবাহ আমি আরেকটি শ্রেণীর الله رب আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন থেকে الله ধরছি আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা জাউকুম ক্বালু আমন্না ওয়া ক্বাদ দাখালু বিল কুফরি ওয়া হুম ক্বাদ খারাজু বি আল্লাহু আলামু বিমা কানূ ইয়াকতুমুন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন যে তারা মুখে মুখে বলে ঈমান আনছি মুখে মুখে বলে যখন তারা হে নবী তোমার কাছে আসে পদ দাখলু তারা মনের ভিতরে কুফুরি নিয়েই প্রবেশ করেছিল এখান থেকে বের হয়েছে তার নবী তুমি তাদেরকে দেখবা তারা হারাম হারান খাওয়ায় সুদ খাওয়ায় ঘুষ খাওয়ায় চরম সিদ্ধ হস্ত এই মুনাফিকরা চরম সিদ্ধ হস্ত লাভে কানুয়ামালুর তারা কি তারা কি নিকৃষ্ট কাজই না করে আল্লাহ রব্বুল আলমিন আবার বনিসদের কথা তুলে তাদের আলেমদের কথা তুলে ধরে বলছেন তাদের নেতারা তাদের পীররা তাদের ধর্মীয় পুরোহিতরা তাদের আলেমরা তাদের ওলামারা কেন তাদেরকে নিষেধ করলো না কেন তাদেরকে ফিরিয়ে রাখলো না এই খারাপ কাজ থেকে কেন তাদেরকে হারামখড়ি থেকে ফিরিয়ে রাখলো না কেন তাদেরকে সুত থেকে ফিরালো না কেন তাদেরকে ঘুষ থেকে ফিরালো না কেন তাদেরকে জুয়াচুরি থেকে ফিরালো না কেন তাদেরকে ব্যবচার থেকে ফিরালো না আল্লাহ তালা তাদের আলেমদের কথা বলছেন যে ভাষায় আল্লাহ আল্লাহতালা সেই খারাপ কাজ কাজকারীদের কথা বলছেন সেই একই ভাষায় যে আলেমরা তাদের ব্যাপারে কোনো ভূমিকা নেয়নি জাতিকে সংশোধনের কোনো ভূমিকা নেয়নি তাদের কথা বলছেন কানু কানুয়াসনাউন তারা তাদেরকে ফিরিয়ে না রেখে তারা তাদেরকে বাঁধা না দিয়ে কত নিকৃষ্ট কাজটাই না তারা করল এই কাজ মূলত কাদের প্রধান কাজ প্রধানতম কাজ এই জাতিকে নেতৃত্ব দেওয়ার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা কাদের আলেম সমাজে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন এক বনী ইসরা এক আলেমের কথা তুলে ধরে আল্লাহ তালা বলছেন আমরা অনেকে বালাম বউরার কথা শুনে থাকি যদিও ইসরায়েলের রওয়ায়েত আমরা সঠিক জানি না আল্লাহ কোরআনে কারিমে বন ইসরায়েলের এক আলেমের কথা তুলে ধরছেন যে তাকে আমি আমার আয়াত দিয়েছিলাম আমার জ্ঞান দিয়েছিলাম কিন্তু সে তার সে তাকে আমার জ্ঞান থেকে আমার আয়াত থেকে এরকম সরিয়ে নিয়েছিল অতপর শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নিল মিনাল নিলিন অতপর সে পথভ্রষ্টদের দলভুক্ত হল আজকের আমরা দেখতে পাই जे आलेम समाज ता हालुआ रुटर भागर क्षमतार हालुआ रुटर भागर जो तरा महिला घुरघूर ता ताबूत साथ आटत कर ताता चमचामी ताबूतर गोलामी और तरा क्षमता तर जान को आघात ना आसे তাদের চাটুকারিতামূলক কথা বলে তাদের সাথে হ্যাঁ হাতে কাঁচুমাচু করে তাদের কাছে যায় তাদের কাছে দাবি দেওয়া নিয়ে যায় নৌজুবিল্লাহ এই জাতিকে দেখা যায় নারীদের কাছে নারী শাসকদের কাছে এদেশের আলেমরা গিয়ে গোল হয়ে বেকুমের মতন এরকম করে বসে থাকে আর তাদের কাছে তারা দাবি জানায় দয়া করে আমাদেরকে এই দাবিটা দাও দয়া করে আমাদেরকে এই হালুয়াটা দাও দয়া করে আমাদেরকে এই রুটিটা দাও নউজুবিল্লাহ এই চিত্র আমরা আমাদের চোখে দেখছি আল্লাহ হয় এই আলেম সমাজকে হেদায়ত দান করুন আর নাহলে তাদেরকে তাদেরকে ধ্বংস করে দিন হেদায়ত দান করুন হেদায়ত দান করুন হেদায়তের জন্য তাদেরকে হেদায়ত দান করুন আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে সঠিক আলেমদেরকে নিয়ে আসুন কি অবস্থা দেখা যাচ্ছে আমাদের সমাজে সামান্য হালুয়া রুটির জন্য এই তাগুদদের কাছে যাদের অধীনে সুদ চলে যাদের অধীনে ঘুষ চলে যাদের অধীনে ব্যবচার চলে যাদের অধীনে জুয়াচুরি চলে তাদের কাছে তারা যায় আমাদের এই দাবিটা একটু পূরণ করেন লজ্জা হয় না তাদের একটু আল্লাহ রব্বুল আলমীর বলছেন তারা একটু ক্ষমতা চায় তারা একটু হালুয়া রুটির ভাব চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা ও সেই না হায় আমি যদি চাইতাম আমি তো তোমাকে কোরআন দিয়ে অনেক উপরে তুলতাম কোরআনের মর্যাদা দিয়ে অনেক উপরে তুলতাম তুমি ছিলা এই জাতির খলিফা তুমি ছিলা এই জাতির শাসক তুমি নিজের সেই আসল কাজ ছেড়ে দিয়ে তুমি টানতামি করছো তোমাকে কি করে আমি উপরে তুলবো আমি যদি এই কোরআন দিয়ে তোমাকে আমার আয়াত দিয়ে অনেক উপরে তুলতাম বলনা হু ইলাল ইলাভ আমি কি করে তোমাকে উপরে তুলব, তোমার দৃষ্টি তো দিকে আল্লাহ বলছেন এটা আমার কথা না বলনা হু ইলাল ইলাভ কিন্তু সে তো সারাক্ষণ তাকিয়ে তাকে নিচের দিকে তার দৃষ্টি নিচের দিকে তার দৃষ্টি একটু ক্ষমতার ভাগের দিকে তার দৃষ্টি একটু হালুয়া রুটির দিকে তার দৃষ্টি হল বাইতুল মুকরমের খদীপের দিকে তার দৃষ্টি হল অমুক জায়গার পোশনের দিকে অমুক জায়গার ডিজি হওয়ার দিকে তাদেরকে কি করে আমি এই এত দায় এত বড় সম্মান দিব আল্লাহ তালা বলছেন ফামা সালুহু কামা সালিল কাল ফামা সালুহু কামা সালিল কাল তাদের উদাহরণ হলো কুকুরের মতন আল্লাহর রব্বুল আলমিন এখানে কাল্প শব্দ ব্যবহার করেছেন উদাহরণ আলো কুকুরের হাপায়। এ হল আমাদের অবস্থা পুরানে কারিম আল্লাহ রব্বুল আলমিন এই অবস্থা তুলে ধরেছেন যদি আলেম সমাজ তাদের এই দায়িত্ব থেকে আল্লাহ আল্লাহ তালা যদি যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন এই দায়িত্ব যদি তারা পালন না করে তাদের উপরে অপমান লাঞ্ছনা গঞ্ছনা এগুলো চাপিয়ে দেওয়া হবে আজকে আমরা দেখতে পাই এই সমাজে সবচেয়ে অবহেলিত সবচেয়ে সবচেয়ে অবহেলিত অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সবচেয়ে নীতি অবস্থায় দেশের আলেন সমাজ হ্যাঁ ইমাম সাহেব ওই আমাকে কয়দিন আগে একজন বলছিলেন একজন ইমাম যে যিনি জাজ তার বিচারকের আসনে ইজলাসে তার বসার কথা সকাল নয়টায় কিংবা সকাল দশটায় কিন্তু তিনি এজলাসে আসছেন দুপুর একটার সময় যদি জিজ্ঞাসা করা হয় সাহেব কি করছিলেন তার বিজি ছিলেন ব্যস্ত ছিলেন আর ইমাম সাহেবের নামাজ পড়ানোর টাইম দেড়টায় পাঁচ মিনিট দেরি হয়েছে কি করে তা ঘুমায় নাকি কি বলে কে কি ঘুমেছে নাকি ইমাম দেখতে হবে যেগে তো খবর নেই চারিদিকে এক অবস্থা এর কারণটা কি একমাত্র তাদের যে দায়িত্ব ছিল তাদের যে মর্যাদা ছিল এই মর্যাদা প্রাপ্তির জন্য তাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্বকে তারা অবহেলা করেছে আর আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে কি করেছেন এই গোলামির শিকল চাপিয়ে দিয়েছে ইবনি মাসুদ রাজিল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আল সাল্লাম বলেন আমরা দেখতে পাই কি বলতো ফাইন হাই এটা হালাল কাজ না এটা করোনা তুমি তারা তাদের সাথে খেত খাওয়া দাওয়া করতো তারা তাদের সবার সমাবেশ সমাবেশে যেত তারা তাদের মজুলিতে বসতো তারা তাদের বন্ধু হতো এরকম তাদের সাথে মিলজুল করত সম্পর্ক রাখতো বন্ধুত্ব রাখত এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের একজনের প্রভাবিত করে দিলেন এবং তাদের দিলেন মোহর মেরে দিলেন আল্লাহাম বলেছেন তারপর তাদের একজনের আর একজনের অন্তর দ্বারা আল্লাহ তালা ফির করে দিলেন আজকে আমরা তাই দেখি। হ্যাঁ मुझे, बोल से भाई क्या करें हराम क्ज करें भाई फिर आज तरह चाटुकारा तर मजलिसे जावा तरह बसा हाँ चाटुकारिताजरबिल मारूफ नील मुनकरणति हो गोटा जरूर व्यापक आल्ला गजब नेमे आसनेमे आससे जा प्रतिनियत देखी আজকে আমি আগেও একবার এখানে যখন কুদবাদিতে এসেছিলাম তখন বলেছিলাম যে গোটা জাতির উপরে যে আজাব যে বজব প্রতিনিয়ত স্থির হচ্ছে ভূমিকম্প হচ্ছে এই রোগ আসছে ওই রোগ আসছে নতুন নতুন রোগের উদ্ভব ঘটছে হ্যাঁ ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন হচ্ছে ধ্বংস হচ্ছে মানুষ মারা যাচ্ছে এটার কারণটা কি এটার কারণ হল একমাত্র আমরা এই আমর বিল মারুখ নাইয়ানিল মুমকার এই কাজ ছেড়ে দিয়েছি আর কোনো কারণ নয় লোকেরা বলে প্রাকৃতিক দুর্যোগ লোকেরা কি বলে প্রাকৃতিক দুর্যোগ এরা নাস্তিকদের পরিভাষা নাস্তিকরা বলে প্রাকৃতিক দুর্যোগ আপনারা জেনে রাখুন এর একমাত্র কারণ হলো এই জমিন থেকে এই জমিনে অপচার হচ্ছে খারাপ কাজ হচ্ছে কিন্তু এটা আমরা বন্দুক করছি না এই কারণেই আল্লাহর গজব আমাদের উপর আসতেছে রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম বলছেন যে ওমায়রা রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন সম্মিলিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াকুল রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা কখনো একজনের পাপের কারণে আর একজনকে শাস্তি দেন না তবে তবে মানুষ যদি তাদের সামনে তাদের সম্মুখে প্রকাশ্য এরকম পাপাচার করতে দেখে পাপাচার করতে দেখে এবং তাদের শক্তি থাকা সত্ত্বেও তারা সেই পাপাচার রোধ করার জন্য যদি কোনো কাজ না করে পাপাচার রোধ করার যদি চেষ্টা না করে পাপাচার যদি বন্ধ না করে পাপাচার বন্ধ করার কাজ যদি তারা না করে তখন আল্লাহ তালা ওই পাপাচার কারী এবং যারা পাপাচারের কারি না তাদের সকলকে আল্লাহ তালা আজাবের সকলের উপরে আল্লাহ তালা আজাব নাজিল করেন আজকে আমরা অনেকে বলতে পারি যে এই সিডর হয়েছে এখানে তো কোনো ভালো মানুষও ছিল তারা কি কারণে মারা গেল আজকে যদি গজব হয় আজকে আমাদের যারা পাপাচার করছে যারা করছে না সকলের উপরে আসবে তার কারণ আমরাই এই পাপাচার থেকে সমাজের মানুষকে ফিরে রাখিনি চেষ্টা করিনি এই কারণে পথ করে বলছি লতা মুরান্নাবিল মারু তোমরা সৎকারের আদেশ দিবে বলা তনিল মুনকার এবং অসৎকার থেকে মানুষকে ফিরিয়ে রাখবে অথবা আল্লাহ তোমাদের উপরে আল্লাহ আল্লাহ তোমাদের ডাকে সারা দিবেন না ইরাকে হামলা হয় হ্যাঁ ইরাকে হামলা হয় আমাদের দোয়া কবু আমরা দোয়া করি সারা মুসলিম জাতি মিলে দোয়া করে কিছু হয়েছে কিছুই হয় নাই তার কারণ কি দোয়া কবুলের জন্য শর্ত হল এই কাজ আমাদেরকে করতে হবে এই কাজের জন্য আমাদেরকে আসতে হবে এই কাজ যদি আমরা ছেড়ে দিই জাতিগতভাবে জাতীয়ভাবে আজকে বলে যে আল্লাহ তুমি আমাদের ধান পাকতে গজব দিও না আমাদের ধানগুলো পাকতে যেন ঘরে আনতে পারি এই দোয়া করার কোনো অধিকারই তো আমাদের নাই আমরা কোন মুখে আল্লাহর কাছে এই দোয়া করি দোয়া কবুলের শর্ত হলে এই কাজ আমাদেরকে করতে হবে আমরা যদি এই কাজ না করি আমাদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন অন্না খাদিসেরাল বলছেন লতা যদি এই কাজ তোমরা না করো তাহলে তোমাদের উপরে তোমাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট লোকদেরকে তোমাদের ক্ষমতাশীল বানিয়ে দেওয়া হবে আজকে কি হয়েছে আমাদের সমাজের पालाक्रमे जसुक आसुक किंबा ख आसुक ग आसुक पालाक्रमे समाजे सबसे निकृष्ट लोकगूल क्षमतार मसलदे आरोप करे देह त दिखे अधिकार गणतान्रिक समे अल की तुम्हार शुदू निर्धारण करो ये तीन दल कल ख दल गल तीन दल ही चोर তিন দলই চোর আর জনগণের অধিকার হল তোমরা নির্ধারণ করবা কদল চুরি করবে না খদল চুরি করবে না গদল চুরি করবে তোমরা নির্ধারণ করো এই হলো গণতন্ত্র কোন দল চুরি করবে এইটা তোমরা নির্ধারণ করো ক হয় কদল না হয় খদল না হয় গদল আর আমরা সুন্দর করে দায়িত্ব পালন করতেছি পাপাচার হবে তখন আল্লাহ তালা তাদের সকলের উপর আলাপ দেবেন উম্মি সালাম রাজুল্লাহ আনু আল্লাহ রসুলের স্ত্রী তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইম্মা লেখক যদি সেই জাতির ভিতরে কোনো ভালো লোক থেকে থাকে তাহলে কি হবে বালা হ্যাঁ তাহলে হবে জিজ্ঞাস করলেন যদি কেউ ভালো লোক থেকে থাকে যারা এই কাজ চেষ্টা করছিল তাদের উপরেও আজাব আসবে तब हाँ ता सबा ध्वस हु जांसार जा पर जरा भलोक आल्लातो कैम दिन ते माफ कर देवे और जरा पापिष्ट ता कैमर दिनों शक्ति दुनिया के शक्ति আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এই কাজে অংশগ্রহণ করে বেশি আল্লাহর আলাইকুমতুল্লাহি যারা সন্ন্যত পড়ে না